بسم الله الرحمن الرحيم بارونکو নাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু اعوذ بالله من الشیطان الرجیم بسم الله الرحمن الرحيم عبس وتولى মনিস ফ وما عليك الا يزك واما من جاء ان يسعى وهو يخشى فان دع عنه تلهى كلا انها تذكر তোহরা বিচিল ইনু ম মিন ঐষ ইন খু তো ফন খু ফদর তুমি শর তু ফর ক্যম আমার পলিয় সানু ইলা পামি অন্না সব নল মা তুমি হ ইন কবখলা হল ও ফ্লা কুমি অ فَإِذَا جَاءَتِ الصَّاخَّةِ يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِهِ وَأُمِّهِ وَأَبِيهِ وَصَاحِبَتِهِ وَبَنِيهِ লিখি মৃমুম ঈদ নুই অগ্নি উজু হুই ঈদিন মুসি রহ কুম মুস্তি র উজু হুই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 প্রশংসা জোহান আমাদের সৃষ্টিকর্তা আমাদের সবকিছুর মালিক আমাদের অন্তরের আবর্তন বিবর্তন পরিবর্তনের মালিক যে মোকাল্লেবুল কুলুপ যাকে ইচ্ছে আল্লাহাবুল আলমিন ভালোর দিকে তার অন্তরকে পরিবর্তন করে দেন যখন সেই ব্যক্তি তার জন্য সচেষ্ট হয় আর যেই ব্যক্তি চেষ্টা করে না তাকে আল্লাহ আল্লাহবুল আলমিন পরিবর্তন করেন না যেমন আল্লাহ রব সবকিছুর মালিক যেমন প্রত্যেক সৃষ্টিকে আল্লাহ সীমিত একটা ক্ষমতা দিয়েছেন। যে ক্ষেত্রগুলিতে সে নিজেও মালিক সে নিজেকে চাইলে পরিবর্তন করতে পারে এর জন্য চেষ্টা করতে পারে তার এতটুকু ক্ষমতা দিয়েছেন আল্লাহ মানুষকে পাথরের মতো করে সৃষ্টি করেননি বরং মানুষের মধ্যে একটা ক্ষমতা আল্লাহ রব আলী দিয়েছেন যদিও সেটা সীমিত ক্ষমতা যিনি মানব জাতিকে হেদায়তের জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন জীবনে আমাদের তসির ধারাবাহিক চলছে জুজে আম্মা বা আম্মা পাড়ার আমাদের দেশের মানুষরা আম্মা পাড়াকে একটু হালকা করে আমপারা বলে আমপারা না আসলে আম্মা আম্মাইন থেকে শুরু হয় এই আর জুজকে ফারফিক ফার্সি ভাষায় পারা বলা হয় বুঝছেন না পারাটা কিন্তু ফার্সি ভাষা পাড়া মানে অংশ পারা মানে পাট পারা মানে জুজ আরবিতে জুজ ইংলিশে পার্ট হ্যাঁ বাংলায় অংশ বাংলায় পাড়া কি বলতো বাংলায় প্রভাব আছে উর্দু ভাষার উপর জি হ্যাঁ কিন্তু উর্দুতে টুকরা এই জন্য কোনো কিছু কে ভেঙে বিচ্ছন্ন টুকরো টুকরো করলে পাড়া পাড়া করে জি কিন্তু বাংলার উপর এত প্রভাব পড়েছে ধর্মীয় ক্ষেত্রে ফার্সির যে নামাজ বুঝে সলাত বুঝে না রোজা বুঝে না হা করে তাকাইবেন ঠিক না এই রকম বহু শব্দের ক্ষেত্রে এইরকম পাড়া বুঝে জুজ বুঝে না আমরা বুঝে কিন্তু যুজ আমা বুঝেনা বোঝার চেষ্টা করুন বলার উদ্দেশ্য হচ্ছে আরবি ইসলামিক পরিভাষাগুলি বুঝার চেষ্টা করেন একজন আরবি আপনি কি বলছে যদি বলেন আমপারার তৃতীয় সুরার তফসির আজকে হবে আবাসা তাদের শুরু করব সময় যদি আমাদের কাছে থাকে তো তারপরে সুরা তফসির আল্লাহ শেষ করব আল্লাহ অভিজ্ঞান করে এই পর্যন্ত আর যদি কেউ বলে কাল তবু চলবে এগারো দশটি অথবা এগারোটি আয়াতের সম্পর্ক হচ্ছে বিশেষ একটি ঘটনার সাথে যে ক্ষেত্রে কারঘন ঘটনা এই হচ্ছে এই আয়াতগুলি নাজিল হওয়ার প্রেক্ষাপট বা সানে নজরুল শানে নজরুল মানে নাজিল হওয়ার কারণ প্রেক্ষাপট কোন প্রেক্ষাপটে কি কারণে কি অবস্থায় নাজিল হয়েছে সানের নজুল সব আয়তের সানের নজুল নেই বরং অধিকাংশ আয়াতের সানে নজুল নেই বিধি বিধান আল্লাহর ধারাবাহিক যখন যেটা প্রয়োজন মনে করেছেন বর্ণনা করেছেন অথবা কোনো কাহিনী যখন প্রয়োজন মরে গেছে উপদেশ মূল্য মূলক নাজিল করেছেন কিন্তু অনেকগুলি আয়াত রয়েছে বা সুরা রয়েছে যেগুলির কি রয়েছে সানে নজুল বা সবাবে নজুল রয়েছে আরও বর্তব নজুল বুঝে নাজেল হওয়ার কারণ আর আমাদের দেশে মানুষরা শানা নজুল কথাটি বুঝে অথচ দুটোই আরবি শব্দ একটা আমাদের দেশের মানুষরা বুঝে ঘটনা কি ছিল এটা আপনাদের সামনে বর্ণনা করি এমামিমা রহমতুল আলে তার তা বর্ণনা করেছেন সেখান থেকেই তুলে ধরি বলছেন যে মিনাল মুফা সে অনেক তফসির কারগন উল্লেখ করেছেন একদিন কোরাইশের বড় বড় নেতৃ স্থানীয় ব্যক্তিদের সাথে ইসলাম সম্পর্কে ইসলামের দাওয়াত নিয়ে কথা বলছিলেন আলোচনা করছিলেন মজলিসে ছিলেন আর আশা করেছিলেন যে আজকে মন হয় এদেরকে বুঝিয়ে নিতে পারব আর এই মুসলিম বানিয়ে নিতে পারবনে এই কথা বকথন চলছিল তাদের সাথে কথা বলছিলেন রসুর হঠাৎ করে এসে পৌঁছিলেন সাহাবি আবদুল্লাহ ইবনে মাকতুম ককানা চোখে দেখছেন না বা খেয়াল করছেন না তো থামি একটু পরে কথা বলবো আবার এটা অনেকের হুসও থাকে না কথার কথা বলা শুরু করে চোখ থেকেও অনেকের এই চোখ আছে কিন্তু অন্তর্দৃষ্টি আছে না অনেকে কথা বলছেন চলতি আচুর মাঝখানে খাবে না রসুরলাম ব্যস্ত ছিলেন ওটা না খেয়াল করে অন্ধ মানুষ রসুরামকে কোন দিনই বিষয়ে জিজ্ঞাসা করা শুরু করেছেন ওইলে আলেহ একবার নয় বারবার করে বলছেন ইয়ার আল্লাহ করছেন জবাব দিচ্ছেন তো এইরকম ভাবে তিনি বার বার করে রসুরল্লাহ সাল্লা সাল্লাম দৃষ্টি আকর্ষণ করছিলেন আর রসুরল্লাহ সাল্লাম মনোযোগী হয়েছিলেন কাফেরদের। হেদায়তের জন্য যে যদি পারি এদেরকে করতে যার নাম থেকে উঠিয়ে নিয়ে আসতে প্রশ্নে উঠে নবী সাল্লা ইসাল্লাম কি এই অন্ধ মানুষকে তুচ্ছ মনে করে অমনোযোগী হয়েছেন হ্যা কখনো না জি যদি এটা কেউ বুঝে যে ওকে ছোট মনে করে বা গরিব মনে করে আর এরা সব আমির অমারা সব নেতা মাথা তাহলে এটা হচ্ছে একটি ভ্রষ্টতা এটা ভুল ধারণা জি এটা কখনো করেন সাল্লাম জি কখন এটা করেননি অবশ্যই সাল্লা উদ্দেশ্য ছিল যে বৃহৎ স্বার্থ এই লোকগুলিকে একটু পরে পাওয়া যাবে না সব কাফের বেদিন আর তারপরে বড় বড় নেতা এরা সব সময় বসবো না কথা বলতেও চাইবে না এখন শুনছে তো কথা বলেই চেষ্টা করি দেখি একে তো সময় পাবই দেখেন নিয়তের পার্থক্য হয়ে গেল রকম যদি কেউ করে আল্লাহ জান তো জানছেন না আশাই মেহনত করছেন এই জন্য এই আয়াতগুলি নাজ তাহলে একজন দায়ীর সামনে যে জানে না যে কি হেদায়ত হবে আর না হবে যদি একজন খাস লোক নিয়মিত ধরেন ইসলাম শিখতে আসে যে কোন জায়গায় প্রতিষ্ঠানে ইসলামী সেন্টারে কথা কোথাও আর ওর ক্ষেত্রে একটু অমনোযোগ্য হয় আরেকজন না এই পেয়েছি দেখি যদি একে একটু সংশোধন করে নেওয়া যায় এর ভ্রান্ত আকিদাগুলি অথবা এর যে ফরজ অজেবে ঘাটতি ইত্যাদি তো এটা এমন কোন দোষের বিষয় নাই কারণ ভালো নিয়ত কিন্তু যদি এখানে ইনাম আলাম আলবেন নিয়ত নিয়ত থাকে সাধারণ মানুষ অশিক্ষিত সভাপতি সাহেব অথবা বিশাল কোন পুঁজিপতি নেতা মাথা সেই জন্য তার গুরুত্ব দিছি তো অবশ্যই গোনার কাজ অবশ্যই কাজ কথা বুঝতে না জি কারণ আল্লাহ রব যেকোনা আল্লাহ তোমাদের পাকড়াও করবেন কি ধরনের আপনার কর্ম ছিল নিয়ত ছিল আলী সাল্লাম ভাবছিলেন যে এই যদি এখন থেমে যাই এর জবাব দিচ্ছি এই করেছি আয়সারি আল্লাহা থেকে এই মরমে আর একটু বর্ণনা রয়েছে যে নবী করিম সাল্লাম অন্ধ ব্যক্তির দিক থেকে মুখটা ফিরিয়ে নিচ্ছিলেন আর ওই দিকে মনোযোগী হয়ে কথা বলছিলেন একটু বিরক্তিও বোধ করেছেন যে বারবার করে কেন একটা কথা বলছে থেমে যাও একটু বিরক্তি বোধ করেছিলেন এবং বিমুখ হয়েছিলেন অন্যদিকে মুখটা ফিরিয়েছিলেন এই দুটো কথা ভাষায় বিরক্তি বোধ করা আর মুখটা ফিরিয়ে নেওয়া অন্যের দিকে মুখ ফিরাচ্ছিলেন মানে কাফের নেতাদের দিকে যাতে আবু জাহাল ছিল উতবা ছিল সেইবা ছিল রাবিয়া বড় বড় নেতা এরা যে কাফের যে সবগুলি নেতা প্রায় হ্যাঁ হালাক হয়েছে ধ্বংস হয়েছে বৌদরের যুদ্ধে আল্লাহ জানছেন না যে আমার বিরুদ্ধে লড়াই আসবে আর জাহান নামের ইন্ধন হবে আর এরা এদের মৃত মৃতদেহগুলিকে নিক্ষেপ করা হবে বদরের কিছু কুপে না রসুলাম কারণ কারণ তার কাছে গাইবের কোন চাবি ছিল না তখন জানানো হয়নি হেদায়তের আশাই ছিলেন তিনি এদের কিন্তু আল্লাহ জানছেন সাত আসমানের ওপর থেকে আর সাজিম থেকে যে এরা হেদায়ত হবে না এদের দুর্দশা এরকম হবে যাই হোক বলছেন আল্লাহ রুকুঞ্চিত করলেন এটা ভারী বাংলা তাই না একটু হালকা বাংলা আর একটা নেন মুখ ভার করলেন বুঝলেন তো মুখ ভারী করা বুঝলেন তো না কারোর সাথে দেখা হইলে ভুরু কঞ্চিত করা কারণ বিরক্তি বোধ হইলে মানুষের ভুরুগুলো কঞ্চিত হয় না হয় না এরকম ভাবে হ্যাঁ জি হ্যাঁ ঠিক মুক্তা ফিরিয়ে নিলেন করলেন। আর অন্যদিকে ওই কাফেজের দিকে আল্লাহ বলছেন কে হইলেন রসুরাহ সাল্লাহআলাম কেন হলেন আঞ্জা হল আমা যেহেতু তার কাছে একজন অন্ধ ব্যক্তি এসেছিল অমায়ুদ্রী কে হে নবী তুমি কি বুঝো কি জানো অমায়ুদরি আদ্রা কায়ু মানে হচ্ছে জানানো আর তুমি তোমাকে কে জানাবে বা কিবা বা জানো তুমি তুমি কি জানবে যদি আল্লাহ আল্লাহা হতে পারে এই অন্ধ ব্যক্তি আত্মশুদ্ধি করবে পরিশুদ্ধ হবে এই ব্যক্তি নিজের নাজকিয়া নিজের নিজেকে অপবিত্রতা থেকে থেকে করতে চায় সে আত্মশুদ্ধি করবে আজ কারো অথবা সে উপদেশ গ্রহণ করবে তাজাকারা তাজাকার মানে হচ্ছে উপদেশ গ্রহণ করা আর যে কোরণ মানে হচ্ছে উপদেশ যা কারা করো উপদেশ জি জিকির ওখান থেকে উপদেশ জিকির বলা হয় উপদেশ কে হয়েছে। আর তাজাকর মানে হচ্ছে উপদেশ হ্যাঁ নেওয়া আর তাজকির মানে হচ্ছে উপদেশ দেওয়া তাহলে আরবি গ্রামে জানলে খুব সুবিধা আর না জানলে কোরআন সন্না বুঝতে বড় অসুবিধা আছে কি বলতে কি বলবেন আজকাল অল্প জেনে যারা বেশি কথা বলে তাদের অবস্থাটা এইরকম আজকাল অনলাইনের যুগে গুগল শেখের যুগে যারা কোন শেখের কাছ থেকে এলিম না হাসিল করে কোনো আলেমের কাছ থেকে এলিম হাসিল না করে কিছু ইসলাম চর্চা করছে ওরাই হচ্ছে তাদের বড় গুরু ওস্তাদ বা নিজে নিজে ও শুধু গুগল ওস্তাদ ধরেই শুধু মানে ফতুয়া দেওয়া শুরু করেছে তাদের ভুল ভ্রান্তি বেশি হবেই হবে কারণ সে তাজকির মানে এই ব্যক্তি তোমার কথা শুনে আর এরা উপদেশ নেবে নাই কাফের কাফের তারা। ফাতান ফাজিকরা যখন সে উপদেশ গ্রহণ করবে নেবে তার জন্য উপকারী হবে এই উপদেশ তোমার উপদেশ তার জন্য উপকারী হবে ফলপ্রসূ হবে তাকে লাভবান করবে পতন ফাও আমার পক্ষান্তরে যেই ব্যক্তি বেপরোয়া হল যারা বেপরোয়া হল ইস্তেকনা মানে বেপরোয়া হওয়া অমুখাপেক্ষী হওয়া ইস্তেকনা মানে ইস্তেকনার একটা তফসির এটা যে বেপরোয়া পরোয়া করেনা মহাম্মদ বলছেন ও শুনলো নয় মানবেনা এরা অমুখাপেক্ষী বেমুখ একটা তাসির আমা আর একটা তাসির হচ্ছে গেনা থেকে হচ্ছে ইস্তাক মানে সচ্ছলতা গেনা মানে সচ্ছলতা গেনা মানে হচ্ছে অভাব মুক্ত হওয়া তাহলে আম্মা মানিস না যারা যারাঢ্য ব্যক্তি যারা যারা অভাব মুক্ত ব্যক্তি মানিস আল্লাহ বলছেন যাদেরকে দেখলে যে এসব নেতা মাথা আর এরা অভাব মুক্ত সচ্ছল ব্যক্তি মক্কার ফান্তালুতা সাদ্দ হে নবী মোহাম্মদ তুমি তাদের ক্ষেত্রে মনোযোগী হচ্ছ বিভিন্ন রকম হয় হ্যাঁ কাউকে বোঝানোর জন্য ওর পিছিয়ে লেগেছে অথবা কেউ ভিক্ষা করার জন্য পিছে লাগে লাগে না আজকাল দাড়িওয়ালা দেখলে ঘাটে ফকির পিছিয়ে লেগে যায় যার দাড়ি যত বড় দেখবে তত বেশি আপনার পিছনে ভিক্ষুক লাগবে যারা দাড়ি হলো তারা বুঝে বেশি ঠিক কিনা আরে ভাবাই জান ভিক্ষুক সুস্থ ২৫ বছর ত্রিশ বছর বয়স গাড়িতে বসতে যাচ্ছি সেন্টার থেকে নেমে এ সাহাজী রাস্তায় হাঁটছে সালাম আলিকুম ই চাওয়া সালাম আজকাল একটা নতুন সালাম উঠেছে আরব দেশে পাওয়া যায় ওটা ভিক্ষা করা সালাম জীবনও সালাম দেবে না কিন্তু অভিক্ষা করার জন্য সালাম দেবে বলল এফি আকিল খাইনি মিথু কত খাবে সে সারাদিন চাইছে এরকম করে জি কেউ দশ রিয়াল কেউ পাঁচ রিয়াল কেউ আরো বেশি পঞ্চাশ দিচ্ছে কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না পেশা এটা সাদা পেছনে লেগে যায় আর অনেকে কাপড় ধরে টান শুরু করে দেশেও দেখেছ এরকম ভালো মানুষ দেখলে কাপড় ধরে টানতে শুরু করে যত কিছু না দেবেন ছাড়বে না বিশেষে তখন অর্থ পাল্টে গেল এখানে নবিয়েলাম তাসাদামায় কোরাইশ কোরআশ এর বড় বড় নেতাদের পেছনে পড়েছেন মানে নিয়তটা ভালো ছিল আশা ভালো ছিল তারপর আল্লাহ রব আলম সবচাইতে বেশি জানেন এবং আল্লাহ রব আহামুল হাকেমিন তার কথায় আদেশ নিঃধ সবচেয়ে বেশি হেকমা এবং প্রজ্ঞা রয়েছে আল্লাহ রবুল্লা আলমী সেটাকে পছন্দ করেন নাই নীলামকে হালকা ভাবে সুন্দর ভাবে সতর্ক সাবধান করেছেন সতর্ক করেছেন তোমার কোন দোষ নেই ওমা আলেক আজকালকার আরবরাও এই ভাষাটা কিন্তু ব্যবহার করে কারো ক্ষেত্রে যদি বলেন যে অমুক তো এইরকম বলছে মা আলিক নেতারা যদি আত্মশুদ্ধি না করে বড় নেতা বলে ভাবছ এরা বড় অভাব ধনী সেই জন্য ভাবছো এদের হেদায়তের কথা ওমা আলেকে তোমার কোনো দোষ কোনো ক্ষতিও করতে পারবে না আল্লাহ আত্মশুদ্ধি না করে এরা যদি ইমান ইসলাম গ্রহণ না করে এরা যদি কাকে সম্বোধন করছেন রসুল আল্লাহ সম্বোধন করছে হে নবী তোমার কাছে আসলো সে আসা ছুটি আসা সে বাহ্যিক দর্দি আসা একটা একটা আভ্যন্তরীণ দৌড় দেওয়া দুটো দুটো কি দৌড় দিচ্ছেন দৌড় দিয়ে আসেন তো সওয়াবের কাজ প্রশংসিত না অপছন্দনীয় নিন্দিত নিষিদ্ধ নবিসাল্লাম মসজিদের দিকে একামত হয়ে গেছে নামাজ এসে যেন দৌড় দিয়ে আসতে নিষেধ করেছেন ভালো কাজ নয় সাউন মসজিদ এইরকম দৌড় দিয়ে আসবে না ঝাঁপিয়ে আসবে না ও আতুক আসবে তো সেকি না প্রশান্তির স্থির হবে নর্মাল যেটা চলে চলবে তাহলে এটা নিশ্চিত মসজিদের ক্ষেত্রে সজাগ থাকা সলাথের সময় টাইম টেবিলের ক্ষেত্রে সজাগ থাকা আজানের ক্ষেত্রে সজাগ থাকা আজান হয়ে গেছে কম্পিউটার ছাড়ো কাজ ছাড় দশ টাকা হবে ও জামাত গেল গেল পরে পড়ে নেব অনেক নামাজির কাজ করে না আভ্যন্তরীণ সাই মানে প্রচেষ্টা এবং আপনার দৌড়ঝাঁপ অবশ্যই থাকতে হবে শারীরিক ভাবে না নয়। কিন্তু মনের দিক থেকে সে ছুটে এসেছে যাব দিয়ে এসছে যাবো শিখবো জানবো জি হ্যাঁ আগ্রহী এক কথাই ও আমা সাহায্য যেই ব্যক্তি হেনি তোমার কাছে আসলো পক্ষান্তরে যেই ব্যক্তি তোমার কাছে আসলো ছুটি মনোযোগী এবং সে ভয় করে আল্লাহর ভয় অন্তরে আল্লাহ আল্লাহ তাকে তোমার কাছে পৌঁছিয়েছে বা নিয়ে এসেছে তালাহা তার থেকে তুমি মুশগুল হয়ে যাচ্ছ তার থেকে তুমি অমনোযোগী হচ্ছ তালাহা লহন থেকে লাহন মানে লাহন মানে খেলা হয় লাহন মানে ব্যস্ত হয়ে যাওয়া হয় হ্যাঁ অমনোযোগী হওয়া ফানতান কশ এটা ঠিক নয়। কশো এরকম কাজ করবে না যা করেছে করেছে এটা করিও না নেতা দেখে তাদের দিয়ে বেশি মনোযোগী হওয়া আর গরিবকে উপেক্ষা করা অন্ধকে উপেক্ষা করা আহ অথবা চাকচিক দেখে ছোট না না এরকম কাজ করবে না এটা শুধু নবিসকে বলা হয়েছে আমাদেরকে বলা হয়েছে তেলের মাথায় তেল ঢালা এটা তো আমাদের স্বভাব তাই না যে খেয়ে হজম করতে পারে না রোগের শেষ নেই ওর এত খায় এত ভালো ভালো খায় তাই না ওকেই দাওয়াত খাওয়ায় গরিব কে খেয়ে খাওয়ায় ঠিক না কোশ্চেন কেন এটা উচিত না সিহতার জন্য এবং তোমার উন্মতের জন্য মানব জাতির জন্য কাল্লা এটা একটা কাল্লা এখানে শুধু এই আয়াত গুলিতে সীমিত করবো না একটা তো বললাম যে এই বিষয়টি যে বিষয়টি নিয়ে আলোচনা কি সতর্কেরা উপর সমস্ত আয়াত শুরু থেকে শেষ পর্যন্ত সুরা ফাতেহা থেকে সুরে নাস পর্যন্ত এই সবগুলিকে বোঝানো হয়েছে যে কোরআনে হচ্ছে তাজকেরা উপদেশি হচ্ছে মানে স্মরণ করে তা থেকে উপদেশ নেবে এখানে ফিরে যাই শুরুতে একটু আর একটু গভীরভাবে দেখেন লক্ষণীয় বিষয় এবং কোরআন কারিমের অলংকার আর বাঘভঙ্গিমা সুন্দর বাঘ ভঙ্গিমা আল্লাহ রিখিয়েছেন আদব কায়দা শিখিয়েছেন এবং বিশেষ করে সাল্লাম এইরকম যে কোনো মান্যবর ব্যক্তি আপনার বাপমা আপনার মুরুব্বীরা আপনার ওস্তাদ আপনার শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি কোনো বুজুরগ ব্যক্তি হোক সম্ভ্রান্ত ব্যক্তি হোক তাদের ক্ষেত্রে কিরকম শ্রদ্ধা রাখা উচিত অথচ আল্লাহ রব সম্বোধনী করতে পারে যেভাবে ইচ্ছা সেইভাবে সংশোধন করতে পারে ঠিক কিরা অসুবিধা নাই তারপরেও দেখেন ভাষা বলার তারিখ আমাদেরকে শেখানোর উদ্দেশ্যে এখানে কিভাবে বলা হয়েছে প্রথম আয়াতটাতে দেখেন আবাসা অত আবাসা মানে কি বললাম দেখি কতটা আবাসা মানে ভোরো কঞ্চিত করলো আর না হয় না কে কোন এক ব্যক্তি যার নাম এখানে উল্লেখ করেন কোনো এক ব্যক্তি ভোরো কঞ্চিত করলো অতা আল্লাহ আর মুখটা ফিরিয়ে নিল নাম বুঝে গেছে বুঝার লোক বুঝে গেছে ঠিক না। যারা বুঝার সে বুঝে গেছে আপনাদের মধ্যে স্বভাব তাকে বুঝার লোক বুঝে গেল ঠিক না। কিন্তু যদি বলি আপনি কাজটা ভালো করলেন না মুখ ভার করলেন কথা বললাম তো বা আপনি হ্যাঁ মুখটা ফিরিয়ে নিলেন জি কষ্ট বেশি লাগলো না কষ্ট লাগলো তাই এখানে গায়েব করি থার্ড পার্সন গ্রামার বুঝেন হ্যাঁ ইংরেজি গ্রামার বুঝেন না বাংলা বুঝেন হ্যাঁ দেখেন না আরবি বুঝেন মোতাকাল্লিম ফার্স্ট পার্সন মোখাত যাকে সম্বোধন করে বলছেন তোমরা আমি আমরা মোতাকাল্লিম আর সে তিনি তারা দেখা হচ্ছে করলো মুখভার করল মুখটা ফিরিয়ে দিল আর তারপর একটু এগিয়ে যানি ক্যা এখানে হাজির করে দিলেন সেকেন্ড পার্সনে চলে আসলেন যে গায়েব থেকে খেতাবে সম্বোধনী তুমি কি জানো তুমি বললেন না সে কি জানে বললেন কি আগের গিয়ারে বললে বলতেন সে কি জানে যে হতে পারে সুদ্ধি করবে তাই না তারপরে সবগুলিতে দেখেন যা আকা সবগুলি ঠিক পরে যখন উপদেশগুলি দিচ্ছেন তখন তুমি হ্যাঁ তুমি তুমি তোমার এরকম করে বলছেন কিন্তু প্রথম খানে কি বললেন করি। আপনি ছেলেকে যেভাবে বলবেন স্ত্রীকে যেভাবে বলবেন আর সেই লাঠি দিয়ে সতর্ক সাবধান করেন বা সেই তরিকাতে আপনি সতর্ক সাবধান করবেন বা কোনো হুকুম করবেন মাকে হ্যাঁ বাপকে দাদা দাদি না কখনো না অবশ্যই পার্থক্য হবে আপনি আপনার সাথে এই যে উপদেশ বাণী কোরআন করিম এটা কোথায় রয়েছে মোকার সম্মানিত পত্র সমূহে রয়েছে কোরআন কোথায় লিখা আছে লোহে মাহফুজ রয়েছে। লহে মাহফুজ সেটা রয়েছে সেখান থেকে এই উপদেশ রাফা মানে যেগুলি হচ্ছে কি সুচ্চ মর্যাদাপূর্ণ মোতা আর পুত পবিত্র জি যেগুলি পবিত্র এক তো সেগুলি সর্বোচ্চ স্থানে রয়েছে এমন স্থানে মাহফুজ রয়েছে যেখানে কোনো মানুষ জিন পৌঁছিতে পারে না কোনো মানুষ জিন পারে না সেখানে কোনো গণকের হাত পৌঁছিতে পারেন না সেখানে কোনো জ্যোতিষীর যেখানে কোনো ইবলিশ চালা পৌঁছিতে পারে না মারফুয়া মোতাহার এবং পাক পবিত্র এইসব মন্দ শক্তি থেকে মানুষ জিন শৈতানের শক্তি থেকে কারণ আকাশের সংবাদ আর গণ জ্যোতিষীদের আগামীতে এই হবে আগামীতে এই হবে আগামীতে পাকিস্তানের প্রধানমন্ত্রী অমুক হবে এক পিরনি বলছে ও কি করে গায়েব জানলো হ্যাঁ ওকে ওই জিন থেকে কিছু ওই করেছে কিছু আর না হইলে অনুমান ভিত্তিক বলেছে আর আমরা যেমন আমের গাছ থেকে ঢেল আর যার যেমন নিশানা ভালো ওই রকম কাজ হবে ঠিক কিনা তো ওই রকম আর মূর্খ জাহেল বদা কি দায় বিশ্বাসী সিরকি কুপুরিতে বিশ্বাসী মন্ত্র তন্ত্র আর যারা এই সব জ্যোতিষীদের আর গণকদের কথায় বিশ্বাসী কুফুরি আঁকিয়ে দেয় আর ইসলামের আমি দেখলাম আমার বিদ্যা বুদ্ধি দিয়ে বিশ্বাস করছে আর শির করে ইমান হারাচ্ছে মোতা পাক পবিত্র সেখানে কোনো শক্তির হাত পৌঁছে না বহু বচন মানে হাত আর সাফারা সফিরের বহু বচন সাফার কিসের বহু বচন সাফিরের মানে হচ্ছে মানে ব্যক্তি ওকে কি বলে সাফির বলে আর এম্বাসি কে কি বলে সাফারা বলা হয় যে সফির মানে দূত হইলো আর বহু হচ্ছে সাফারা মানে সহযোগী মালাইকা কে বোঝানো হয়েছে অন্যান্য ফেরিস্তা মালাইকাদের বোঝানো হয়েছে তারা হচ্ছে জি আল্লাহর সাফির আল্লাহ রসুল তারা রসুল মিনাল মালাইকা রসুল মিনাল মালাইকা আর ফের মধ্যে আর রসুলের কথা করা নাকি আল্লাহ মালায় রসুলান আল্লাহ মালায়ের মধ্যে কি করেছেন রসুল দূত বানিয়েছেন উলি আজ হাতিন যারা বেশ কিছু ডানা পাখা বিশিষ্ট হ্যাঁ দুধের মাধ্যমে সেই দূতেরা কেমন তাদের হাতে এগুলি থাকে কোন হাত ওখানে জিনিস পৌঁছিতে পারে না কেরামিন ক্যারিমের বহু বচন যারা বড়ই সম্মানিত আলেম হাফেজ কারি খাদেম এবং কোরআন করিম তেলাওতের সাথে সাথে এবং তার অর্থ বুঝার সাথে সাথে কোরআন করিমের যারা অনসারী যারা বাস্তবায়ন করে আমল করে তারা ওই সমস্ত দূতদের সাথে অবস্থান করবেই, যারা আল কিরাম সাফারা শব্দ আসলো এখানে এসছে না ওই হাদিস সাফারা আসলে জি হ্যাঁ সাফারা কারা ফেরস্তা দূতেরা আল কেরাম এখানে কেরামেন বারারা এসছে ওই সাথে হবে যারা পণ্ডিত তাদের জায়গা হবে সেই জান্নাতে এই সম্মানিত ফেরিস্তাদের সাথে যারা সাফারা কেরাম বাড়ারা যারা কোরআন ভালো পড়তে পারে এবং কোরআন ভালো বুঝে কোরআনের প্রতি ভালো আমল করে কিছু বুঝে কিছু বুঝতে পারে না আরেক সেই নিল যারা কোরআন পড়ে তা আর কোরআন পড়ে তো উচ্চারণ করতে শুদ্ধ বড় করতে পারেন কিন্তু বড়ই কঠিন হয় ওদের জন্য উচ্চারণ করা ছোট থেকে কোরআন শুদ্ধ করে পড়ে নাই যার ফলে ও জবান আর ঘুরতে চায় না আর ওই ভাষাও না মাতৃভাষা আর মাতৃভাষা ছোটতে পড়েনি হয়তো বড় হয়ে পড়ছে জি বা ঘুরছে না হয় কি হয় না চেষ্টা করে উচ্চারণ ঠিক করতে পারছেন না ছোট থেকে যারা করে করে ব্যাসক বুঝবে তাদের জন্য দ্বিগুণ নেকি রয়েছে একটা হচ্ছে কোরআন তেলাওতের কোরআন পড়ার তর্জম বোঝার চেষ্টা করার নাকি আর একটা হচ্ছে কষ্ট করার নাকি দ্বিগুণ তাহলে এ দ্বিগুণ পেল আর ওই যারা কোরআনের পণ্ডিত তারা তাহলে কম পেল নাকি ওরা তো ওর অনেক চলে গেছে। সাথে তাদের অবস্থান হয়ে গেছে এটা ভাবে দ্বিগুণ পেল আরো ওপরে এরাই যদি নিচের যারা কোরআন পড়ুয়া তারাই যদি এই দুইগুণ পায় তাহলে যারা কোরআনের মাহেরিন যারা পারদর্শী পন্ডিত তারা কত পাবে আল্লাহরের কাছে আল্লাহ ভালো জানেন আল্লাহ যেন আমাদেরকে বঞ্চিত না করেন কথিল আলীন সানুমা আকফারাহ फिर काी से पथे प्रथी जन्म सूत्र मुस्लिम हईल नामे मात्र मुसलिम आकीदर्मे फरोज अजर हेफाजते মুসলিমদের পথের পথিক না আমি আর পথের পথিক না লোক সতলোক লোকদের পথের চলে পথের প্রতীক না তারা কাফের বিদিনের পথের পথিক ওই পথে চলে তারা তাদের সম্পর্কে আল্লাহ কোতলা দুটি তফসির করা হচ্ছে একটা হচ্ছে লোয়না মানুষের অভিশাপক এটা অর্থ তবে এর চাইতে বেশি সহি তফসির অধিকাংশ মোফাজগা বলেছেন কোতলা মানে হালাকা যারা সর্বনাশ সাথে বেদিনা সম্পর্ক রাখে মসুদিফ ফরোজ আজবের কোন পর্ব নাই অথবা সলেই কাফের কাফের হয়ে থেকে গেল কত এইরকম মানুষ ধ্বংস হোক আল্লাহ কেন ধ্বংস হোক মা মা আকরারও দুটো তার স্ত্রী রয়েছে একটা হচ্ছে মা ইস্তিফামিয়া জিজ্ঞাসা মূলক আর হচ্ছে মা তা আজের জন্য কোন বিস্ময়কর বা আশ্চর্যজনক বিষয়কে প্রকাশ করার জন্য মা তাুবেরও সেগাতে মা আহসানুবের দুটো সেগা আছে আরবি গ্রামারে নাহর গ্রামারে কিতাবে তো ওখানে মা আকফারা কতই না অকৃতজ্ঞ আরে কতই না খারাপ লোক অবাক হওয়ার জন্য বলিনা আশ্চর্য হওয়ার ক্ষেত্রে বলি না আমরা কত খারাপ মানে খুব খারাপ তাই না অকৃতজ্ঞ সেই জন্য ধ্বংস হোক যারা অকৃতজ্ঞ নাশকর্গো যার রকম মানুষ ধ্বংস হোক আল্লাহ বলছো দ্বিতীয় তাফ হচ্ছে মা হচ্ছে ইস্তেফা জিজ্ঞাসার জন্য মা আক সেই রকম মানুষ ধ্বংস হোক জি মাকে কে কুফরি করতে উদ্বুদ্ধ করলো কে কুফরি করতে তাকে কোন বিষয় কোন বস্তু তাকে কাফের বানিয়ে দিল জি মা আকফারা আইয় আকফারা মিন আইয় শাহিনালাক মানুষ কে এখন চিন্তাশীল হইতে বলছেন কোন বস্তু থেকে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন একটু চিন্তা করুক জবাবে আল্লাহ বলছেন তোমরা জানো না আমি বলি আল্লাহ থেকে একটা থেকে আল্লাহ বরং লক্ষ শুক্র কীট রয়েছে একটা শুক্র কীট দিয়ে আল্লাহ রবুল্লা আলমিন সৃষ্টি করেছেন মিন্ন ফাঁতিন হালাকা শুধু সৃষ্টি করে ছেড়ে দেননি ফাঁকা দারাত অতপর কি করেছেন সুপরিমিত করেছেন সবকিছুর পরিমাণ করেছেন আয়ুর পরিমাণ রুজির পরিমাণ সুস্থতার পরিমাণ কিছুর পরিমাণ সমস্ত কিছুর পরিমাণ পরিমাণ আল্লাহাবুল্লাহ আলম হায়াত মত স্থান শিক্ষা কাজকর্ম ভালো না মন্দ জি এই মরমে নবী কারিম ইসলাসের শুধু স্মরণ করিয়ে দি নবী সাল্লাহ বলেছেন মানুষ চল্লিশ দিন এক অবস্থায় থাকে মায়ের গর্বে তারপরে দ্বিতীয় চল্লিশ দিন এই হয় তৃতীয় চল্লিশ দিনে তিন চল্লিশে কত হয়ে যায় একশো বিশ দিন হয়ে যায় চারটা বিষয় তকদির ক্ষেত্রে তার তকদিরে অমরি তার আয়ুর পুরো আয়ুর তকদির লিখা হয় এই হচ্ছে সুপরিমিত করা সুঠাম করা সুপরিমিত করার আরেকটা দিক আছে দৈহিক গঠনের দিক থেকে আল্লাহ সুঠাম করেছেন এমন সুন্দর করে দেখতে ভালো লাগছে কারো যদি তিনটা চোখ থাকে ভালো লাগবে দেখতে এখানে এখানে তিন চোখ দিয়ে দেখছে ভালো লাগবে এখানে আর একটা চোখ পিছনে দেখতে পারে ক্ষমতা তার বেশি দেখতে ভালো লাগবে যত ভালো হলে ভালো তত ভালো করে আল্লাহ মানুষের সৃষ্টি করেছেন জি হাতের আঙ্গুল ছয় আঙ্গুল আল্লাহ মানুষ দেখেছি দেখতে খারাপ লাগে অনেকে বিয়ে করে না বাছাবাছি করে ওই ছয়টা আঙ্গুল আছে বিয়ে করবো না বা বিয়ে দেবো না সোম মাস সবই रास्ता सहज कर दिए मानसि करते दस मास पोरा जा बेर हर है, जाचे, बेर ही है पेन उठे ना मैं तो सब बेदन उठे ना जी हाँ গেলো সিজার করা কোথায় পাপ করার সুযোগ পেতেন আপনি চিন্তা করুন আপনি রাস্তা সহজ করে দিয়েছেন নির্গমনের পৃথিবীতে আসার আল্লাহ সহজ ভাবে এসেছেন সুস্থ করে নিয়ে এসছেন আবার ধীরে ধীরে ধীরে ধীরে বড় করেছে। সেই ওজন ২০ কিলো পঁচিশ কিলো হয়ে যান ডাক্তার বলছে অসুস্থ ছেলে ওজন বেশি হলো অসুস্থ ওজন কম হইলেও অসুস্থ ঠিক না গ্রোথ বেশি হইলেও অসুস্থ গ্রোথ কম হইলেও অসুস্থ কত রাস্তা সহজ করেছেন আল্লাহ বলে আলম এটা একটা সহজ কর রাস্তা আর একটা রাস্তার কথা দ্বিতীয়টা সির হচ্ছে মানুষকে আল্লাহ সৃষ্টি করে গবাদি পশুর মতো ছেড়ে দেননি তার হেদায়তের জন্য এই যে মানে জান্নাতের রাস্তাকে রাহু সহজ করে দিয়েছেন জান্নাতের রাস্তা সন্ধান করে তলাশ করার জন্য সহজ করে দিয়েছেন আল্লাহ রবুল আলম জ্ঞান দিয়েছেন আকলে সলিম সুস্থ মস্তিষ্ক সুস্থ বিবেক বিবেচনা যা দিয়ে অনেক ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত পারি। সত্য কথা বলা বলা। মিথ্যা উপকার করা ক্ষতি মন্দ বুঝিনা হ্যাঁ এরকম বহু কথাই বুঝি বহু কথায় বুঝি যা ইসলামে স্বীকৃত ইসলামে আছে ইসলাম বিধিবিধান আর অনেক ক্ষেত্রে জ্ঞান আল্লাহ রে পাঠিয়েছেন জান্নাতের রাস্তাকে সহজ করে দিয়েছেন এইভাবে জান্নাতের রাস্তাকে সহজ করে দিয়েছেন যদি আমাকে আপনাকে আল্লাহ বোধ শক্তি না দিতেন যে মায়ের মাঝে আর স্ত্রীর মাঝে পার্থক্য কি এই বোধ শক্তি দিয়েছেন আপনার বোন আর আপনার স্ত্রীর মাঝে পার্থক্য কি আপনার স্ত্রী আর আরেকজন বেগানো মহিলা এর মাঝে পার্থক্য কি সেটা জ্ঞান দিয়ে উপলব্ধি করা হোক আর যদি জ্ঞান কাজ না করে তো শরীয়তের বিধান বিয়ে করা সহব সহবের কাজ সহবাস স্ত্রীর সাথে সব নেকির কাজ আর জেনা করা হচ্ছে বড় কাবিরা গুনা জি হ্যাঁ জন্মসূত্রে মুসলিম আল্লাহ মুসলিম ঘরে পয়দা করেছেন রাস্তা সহজ করে দিয়েছেন হিন্দুর ঘরে পয়দা হইলে দেখতেন গোটা বংশক্ষন করার জন্য রেডি হয়ে যেত তুই মুসলমান হবে সেই ক্ষেত্রে আপনার যদি ইমান মজবুত না হয় তাহলে সেখানে পদস্কলন অবশ্যই ঘটে যেত আমি জাহ্নাত হারাবো না জাহান্নামে যাবো না আমি এটা কয়জন হইতে পারে এইরকম ঝুঁকি কে কয়জন নিতে পারে যে হ্যাঁ কয়জন এই ঝুঁকি নিতে পারে আমার আত্মীয় সাথে সম্পর্ক থাক আর না থাক আল্লাহর সাথে রবের সাথে আমার সম্পর্ক থাকতে হবে তার সাথে সম্পর্ক আমার ভালো কিনা কথা বুঝছেন না বুঝছেন না জি হ্যাঁ বিদাতিরা বিদাতের জন্য বাধ্য করছে গ্রামবাসীকে রাজি করবেন হ্যাঁ বিদাতি হুজুর রাজি করবেন আপনি বাপ দাদা পিদা তাদেরকে রাজি করবেন পরিবার বংশধরকে রাজি করবে না রবকে রাজি করবেন যা অসন্তুষ্ট হোক আল্লাহ আমার ওপর হয়ে যাক ঠিক কিনা আরেকজন যেন করেনি আপনার সাথে ভাই না আমি এত ঝুঁকি নিতে পারবো না সবাই অসন্তুষ্ট আমার পরিবারের জি ওদের তরিকে দিই থাকে আবু তালেবের মতো যদিও আপনাদেরকে গেল ঝুঁকি নিতে চাইলো না দেশে গিয়ে ঠিক রাস্তা সহজ হলো না ওর জন্য আপনার জন্য আল্লাহ রাস্তা সহজ করে দিয়েছেন জান্নাত বলুন আলহামদুলিল্লাহ অতপর আল্লাহ রব মানুষকে দান করেন এতো তো রয়েছে। এসে নাহলে জালেমের বিচার হইতো না সারা জীবন যদি সারা জীবন থাকতো তাহলে পুরোপুরি তার সুবিচার কা হইত না হইতো না সুতরাং এমন একটা দিন হইতে হবে যে দিন জালেম হাজির হবে মজলুম হাজির হবে ন্যায়কারী হাজির হবে অন্যায়কারী হাজির হবে সৎ হাজির হবে অসৎ হাজির হবে আর সবার সামনে বিচার হবে এটাই হচ্ছে সুস্থ মস্তিষ্কের কথা একদিন সুবিচারের দিন কয়েম হওয়া উচিত পশুর মতো বন জঙ্গলে মরে পড়ে থেকে যায় হ্যাঁ পোকামা করে খেয়ে নেয় অন্য হ্যাঁ পশুতে খেয়ে নেয় হ্যাঁ ঠিক না গরু মরে পড়ে আছে মাঠে হ্যাঁ আর জি হ্যাঁ কুকুর শির গালিতে টানা হাসড়া করছে মানুষকে এই সম্মানিত সৃষ্টি কত অবদস্থ হইত আর কত পরিবেশ কত খারাপ হয়ে যেত কত দুর্গন্ধ ছড়াইতো তার জন্য আল্লাহ কি করলেন কবরের ব্যবস্থা দাফন কাফন এর বিধানদের আল্লাহ তাকে কবরস্থ করার ব্যবস্থা করলেন যে কবরে দাফন করি সম্মাই দাস অতবার যখন আল্লাহ চাইবেন পুনর্জীবিত করবেন ছেড়ে দেবেন না মরে গেলে আর হবে না আজাব শুরু হয়ে গেছে অপরাধের বদলা তুমি পাওনি সুতরাং সেখানে হাজির হইতে হবে সেই বিচার দিবসে দিন সেখানে দুটো স্থান রয়েছে জান্নম সেই দিন নির্ণয় হবে জি কোনো বিচার হবে না মানুষকে আল্লাহ হাজির করবে এমনটা নয় লাম্মা এক মা আমারা আল্লাহ যা নির্দেশ করেছেন মানুষ এখন পর্যন্ত তা পালন করে নাই এটা একটা আল্লাহ নির্দেশ করেছেন আমার মানে আমারা আর লাম্মা মানে মানুষ বান্দা তা এখনো পূরণ করে না যে উদ্দেশ্যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যে করো করতে থাকো আবু দরবাকে হাত তাইয়া মরণ পর্যন্ত ইবাদত চালিয়ে যাও তাহলে আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের উপর আমল হবে লাইজে মা আমারা এটা একটা দাসি আর একটা তফসির করেছেন একটু সুখ হয় বুঝতে হবে দ্বিতীয় তফসির আজকালকার আয়ত্ত করতে পারে তাদের জন্য আজকে মুশকিলই লাগছে বুঝতে নাকি না বুঝছেন অন্তত বুঝার সময় বুঝে তারপরে ধারণ ক্ষমতা থাকলে রাখবেন আর না হলে মানুষের ব্রেন হচ্ছে জমির মত হাদিসা আছে জমি তিন প্রকার তিন প্রকারের জমির মতো মানুষের আকাশের বৃষ্টির পানি আর ফসল দিতে পারে আর কোন জমি এত নিচা যে পানি তো ধরে রাখতে পারে কিন্তু ফসল দিতে পারে না ফলন দিতে পারে না আর কোনো জমি এত উঁচা এত টিলা যে সেখানে যতই বৃষ্টি হোক না কেন সব গড়ে চলে যায় নির্দেশ আল্লাহর বিধানগত নির্দেশ হচ্ছে আল্লাহর বিধি বিধান পালন করা আগের তফসির আল্লাহ যা নির্দেশ করেছেন মানুষ এখনো পালন করে নাই পুরোপুরি যতদিন তুমি আছো দুনিয়ায় পালন কর এটা কর্মজগৎ এটা একটা হলো चूड़ान फायसाला जाकुम क्या ध्वस है सृष्टि हाउ को मर एक आल्ला কিন্তু কোন হুকু হুকুম না সৃষ্টিগত হুকুম সৃষ্টিগত হুকুম এগুলো তাই না কিন্তু এবার বুঝতে পেরেছেন আমরে কৌনি আমরে সারি সৃষ্টিগত হুকুম নির্দেশ আর বিধানগত নির্দেশ তাহলে কি বলতে চাইছে এর তফসিরে ইবিনুজামর তফসির বলছেন জি যে লম্মা যে মা আমার আল্লাহ পুরা করেন মা আমারা যে সৃষ্টিগত নির্দেশ তিনি দিয়েছেন সৃষ্টিগত নির্দেশ হচ্ছে বা অনেক সময় মাজি বলে ভবিষ্যতের অর্থ নেওয়া হয় পরাণিকারী বহু রয়েছে কাদাফুল্লাহিনা সফল সফলকাম হয়ে গেছে মানে হবে জি হ্যাঁ আল্লাহর নির্দেশ হচ্ছে সৃষ্টিগত যে পৃথিবী এক সময় কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই পৃথিবী আর থাকবে না আখেরাত শুরু হবে তেয়ামত কায়েম হবে বিচার দিবস কায়েম হবে জান্নাত জাহান্নে যাওয়ার দুই শ্রেণীর মানুষ দুই ভাগ করে দিয়ে হুকুম হবে ঠিক না সৃষ্টিগত হুকুম আল্লাহ রব আল্লাহ ওইটা এখনো করেন নাই মরলে কবরে গেলে কিন্তু না না কবরে যাওয়াই শেষ না আর কবরের আজাবি শেষ না আর কবরে আত্মা খুব লোকের আরাম পাচ্ছে সুখে আছে এটাই শেষ না সমাপ্তি না লাম্মা এক যে মা মারা আল্লাহ সৃষ্টিগত বিধান রয়েছে যে কেমত হবে আর জান্নামে মানুষ যাবে কেউ জান্ন জানা ফরিক সাহির লাম্মা এক যে মাহ মারা বলছেন মানুষ একটু গভীর ভাবে দেখুক চিন্তা করি এলা তো আমেহি নজর দিক দেখুক এলা তো তার খাদ্য বস্তুর দিকে কি খাচ্ছো আল্লাহ কিভাবে খাওয়াচ্ছেন কোথা থেকে তোমাদের খাবার পানিও আসছে আমি আকাশ থেকে মানে খাবার পাবো কতদিন আপনি সঞ্চিত করে রাখবেন ছয় মাস এক বছর দুই বছর তিন বছর তারপরে সুম্মা শাকাকানাল আর শাক্কা এই যে বৃষ্টি বর্ষণ হইল। তখন বিরান একবার শুকিয়ে যাওয়া জমি কি হইল। আল্লাহ রবীর্ণ করলেন তাতে ফাটল ধরলো নরম হইল এত নরম হইল যোগ্য করলে। নাও চাষাবাদের চাষাবাদ ভূগর্ভে অনেক বিষ গাছপালার পড়ে আছে পাখিতে ফেলেছে উড়ে এসে পড়েছে যেভাবে হোক না কেন তখন কি করবে সেই জমিন ভূমি মাটি বিদীর্ণ করে গজিয়ে উঠবে অঙ্কুর গজাবে হয় না এমন এমন গাছ দেখতে পাই মাঠে ঘাটে যত রকমের শস্য রয়েছে হাববান শস্য তাতে উদ্গত করি ওয়না বান আঙ্গুর উদ্গত করি ও কাজবান শাকসবজি কাজবান হচ্ছে তাজা শাক সবজি যেগুলি মানুষেও খায় আবার গবাদি পশুতেও খা গবাদি যেগুলো শাক আমরা বাঙালির তো অনেক মাসাল্লাহ মানুষ ও শাক বানিয়ে খাচ্ছে আর না এবং গরুুন আমি করি খেজুর হ্যাঁ খেজুর গাছ এবং খেজুর উদ্গত করি হাদা এখা গোলবা এবং ঘন বির বিশিষ্ট গোলবান মানে হচ্ছে ঘন নিবিড় আর হাদা এখাচ্ছে বহু বচন বাঘবাগিচা বাগান জিয়া ও হাদায় মানে মানে ঘন বৃক্ষ ঘাস বিশিষ্ট করি করি মানে আবাদ করি এবং বিভিন্ন রকমের ও আব্বান এবং ঘাস লতা পাতা জি ফাঁকে মানুষের খাদ্য যেটা মানুষকে খেতে স্বাদ লাগে ফলমূল আর আফ্বান হচ্ছে গবাদি পশুর খাদ্য যতগুলি ঘাস রয়েছে লতা পাতা রয়েছে এগুলো মানুষ তো খাই না কিন্তু মানুষের গবাদি পশু ওগুলো খাই তাই আল্লাহ বলছেন মাতা আল্লাহ এই সমস্ত সৃষ্টি হচ্ছে তোমাদের ভোগের সামগ্রী হিসাবে এবং তোমাদের গৃহপালিত বা গবাদি পশুর ভোগের সামগ্রী বা খাদ্য বস্তু হিসাবে এই তো দুনিয়া কিন্তু দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে কখন সেটা যে দিন বিকট শব্দ আসবে সাখা মানে এমন বিকট শব্দ হওয়া যেই শব্দ কানের পর্দাকে ফাটিয়ে দেয় কেমতের জন্য যে সিঙ্গাই ফুটকার দেওয়া হবে তাতে মানুষের যারা সেই সময় বেঁচে থাকবে আর তাদের উপর ক্যামত কায়াম হয় তারা সবাই কিন্তু অসৎ পাতিষ্ট হবে তারা মমিনদের রোহ গুলি আল্লাহ কবজ করবে মমিন উঠে যাবে আল্লাহকে আল্লাহকে স্মরণ করার কোন লোক থাকবে না আল্লাহর এবাদত করার কোন লোক থাকবে না যে মর্মে রয়েছে হাত ফিল যে আল্লাহ আল্লাহ যতদিন পর্যন্ত আল্লাহ বলেন মানে আল্লাহর জিকির নাই। আবার বেদাতি এনেছে যে আল্লাহর জিকির কেওয়ালা যতদিন থাকবে এই জিকির পাটি বেদাতে জিকির পারে ততদিন নাকি ক্যামত কায়াম হবে না বলবাখ্যা আল্লাহ নাম লেনেওয়ালা মানে আল্লাহর প্রতি বিশ্বাসী মানুষ যতদিন থাকবে মমিনরা যতদিন থাকবে ততদিন পর্যন্ত ক্যামতকাই ভাবে না এদের রূপ কবুজ কারণ আল্লাহ অত কষ্ট মহমিনকে দিতে চান না কাফেদের উপর ক্যামত কায়েম হবে ভেদিহীনদের উপর ক্যামত কয়েম হবে পেট পুজারীদের ওপর ক্যামত যেদিন এই বিকট ভয়ঙ্কর শব্দ আগমন করবে সেইদিন হয়ে যাবে আর সেইদের প্রত্যেক মানুষ করবে। নিজের ভাই থেকে নিজের মাতা থেকে নিজের পিতা থেকে অসহায় বাতহী নিজের স্ত্রী থেকে অনিয় নিজের সন্তান সন্ততি থেকে কেন পালায়ন করবে কারণ ভয় করবে কি জানি কি বলে আমি ওই করতে পারবো না হ্যাঁ ভয় পালাবে কি করবে ব্যতী ব্যস্ত করে দেবে নিজের নিয়ে ব্যস্ত হয়ে যাবে নাফসি সবাই বলবে কি না কে কথা বলবে একমাত্র কে কথা বলবে সেই দিন কেউ কথা বলার সাহস করবে না তারপর অন্য নবী রসুল কেউ সুপারিশের জন্য আসতে রাজি হবে না সেই হাদিসও জানা আছে আপনাদের শেষ পর্যন্ত সমস্ত মানুষ ছুটে যাবে কার কাছে যখন আদম থেকে নিরাস নহ থেকে নিরাসব্রাহিম থেকে নিরাসম জানি না আর ফেরা বড়ো বড়ো জাহাজ নিয়ে আসবে হ্যাঁ জিহেলে ছিল বাপদাদা ছিল ওয়াজাদ আলী হবান আর বলিয়েন না মক্কার মুশিকদের মতো যে বাপদাদা করেছে আমরা তারা জানত না চোখ খুলে গেছে বিভক্ত হবে একদলের চেহারা বলছেন কতক লোকের চেহারা এমন হবে ইয় সেই দিন মুসফেরা কি হবে উজ্জ্বল হবে মুসফেরা উজ্জ্বল হবে দাহে হাসি মুখে তো মানে তার হাসি মুখে হাসবে সেই দিন হাসি খুশি সেই দিন হবে আর হবে আনন্দিত হবে সেদিন ভিতরে আনন্দ আর চেহারায় হাসি ফুটবে যে এজন্য দাহে ক বলা হয়েছে মুস্তাব সেরা বলা হয়েছে আর আনন্দ কখন হয় যখন মানুষের জন্য সুসংবাদ হয় কখন দুঃসংবাদে আনন্দ হয় কখন আনন্দ হয় আনন্দিত তখনই হয় যখন আরে ও সুসংবাদ ছিল তোমাদের জন্য এখন আখেরাতে তোমাদের জন্য সুসংবাদ এ কথা রয়েছে ওখান থেকে সেরা এবং কর্মকাণ্ড ভালোবেসেছে কাফেদের মতো চলাতে সময় ঘুমিয়ে থেকেছে কাফেদের মত শিরিক করেছে ধর্মের নামে কুসংস্কার বিদাত করেছে জি হ্যাঁ সুতরাং তাদের সাথেই উঠতে হবে বিনা তবায় চলে গেলে বিনা সংশোধনে চলে গেল সেই দিন এতে যে ধুলো উড়ে তখন এটাকে কি বলা হয় আর গোবার বলে যে গাবার ওখান থেকে কতক চেহারা ধুলো ধূসুরিত হবে তার হাকোহা কাতার কালিমা তাদের মুখমন্ডলের কাফের আর কাফের না হলো এত পাপিষ্ট যে কাফেরদের মত কাছে জেনা আর জেমাই কোন পার্থক্য ছিল না জেনা আর স্ত্রী সহবাসী কোন পার্থক্য ছিল না তাদের কাছে পয়সাই ছিল মুখ্য স্বার্থই ছিল করতে খুন করতে দ্বিধা না সুদের টাকা আর মেহনত করা ছিল না শির করা আল্লাহরে এবদ করাই কোনো পার্থক্য ছিল না মসজিদে গিয়ে সলা তাদের করার মাজারে শেষ করে কোনো পার্থক্য ছিল না হ্যাঁ তুল কাদার সবে বড়াতে তাদের কোনো পার্থক্য ছিল না ঈদ উল ফিতর ঈদ উল আজহার ঈদ এ মিলাদুল্নবী এই তিন ঈদে কোনো পার্থক্য ছিলেন না সবটাই সবের কাজ জি হ্যাঁ জি হ্যাঁ এরা হলো ফাজারা এরা হলো ফাজারা এই অবস্থায় যদি চলে যায় তো এদের চেহারাগুলি সেই মলিন হবে কালো হবে ধুলো ধূস হবে এবং আল্লাহ যেন ফরোজের হেফাজতের তৌফিক দান করেন এবং শির্ক বিদার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন হারাম নাজাজ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন চরিত্র ভালো গঠন করার তৌফিক দান করেন মন্দ কথা কাজ থেকে খারাপ চরিত্র থেকে নিচু শ্রেণীর মানুষের চরিত্র করেন হারাম রুজি থেকে দূরে রাখেন সুহান রে করবাম